দর্শক মন্ডলী আমরা সোহিয়াল বুখারির ধারাবাহিক হাজি আলোচনা শুনে আসছি কিতাবুরে কাক দিলে নম্রতা সৃষ্টিকারী হাজিজুলোর অধ্যায় আজকে আমাদের হাদিস সহায়তার পাঁচশো ছয় নম্বর কেয়ামত কায়ে হবে না কেয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হবে ফাই তালা আত ফার পশ্চিম দিক থেকে উদিত হবে সমস্ত মানুষ দেখা মাত্র হয়ে যাবে সবাই তখন চেষ্টা করবে তার সঙ্গে তখন তিনি ওই আয়াতেন রসুল্লা আলিস যেখানে বলা হচ্ছে যে সেদিন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 তাদেরটাই আল্লাহর কাছে কবুল হবে সূর্যকে পশ্চিম দিক থেকে উঠতে দেখে যারা ইমান আনছে তাদের কারো ইমানকে আল্লাহ তালা গ্রহণ করবেন না অথবা আও কাছাপাশি ইমান ইহা খাই তথাকথিত মুসলিম যারা ছিল থাকবে ওই সময় কিন্তু তারা তাদের তবা করতে চাইবে এখন তারা নিজেরা ভালো মুসলমান হতে চাইবে তাদেরকে আল্লাহ সেই সুযোগ দেবেন না গুণার থেকে তবা করতে চাইবে তথাকথিত মুসলিমরা যারা গুনার মধ্যে লিপ্ত ছিল তাদের ত অবাকে কবুল করবেন না আল্লাহ তালা যে ইমানদার ছিল তার ইমানের উপরে সিল হবে যে কাফের ছিল কুফের উপরে সিল হবে যে ভালো আমলে ছিল ভালো আমলের উপরে তার সিল দেওয়া হবে যে তথাকথিত মুসলিম ভালো মন্দ ভিতরে জড়িত হয়েছিল তার ওইরকম অবস্থাই থাকবে তাকে এখন আর তুযোগ দেওয়া হবে না এরপরে তিনি বললেন ওলা তা কুমেন না আতুক রাজু আনিহুমা বা ই না হুমা ফালা ইয়ে বা আনি বেচা কেনা করার জন্য লোকেরা বাজারে থাকবে কেয়ামত শুরু হয়ে যাচ্ছে তারা তখন বেচা কিনা করছে তারা জানে না যে কেয়ামত হয়ে যাবে কাপড় খুলেছে দোকানির হাতে কাপড়ের এক মাথা আর আরেক মাথা হচ্ছে ক্রেতার হাতে সে দেখতেছে কাপড়টা ঠিক আছে কিনা না কেমন দামাদামি করছে ওই মুহুর্তে কেয়ামত এত ত্বরিত গতিতে হবে ফলা বা আনি তারা বেচা কিনাটা তাহলে করে শেষ করে নেবে এই সুযোগ পাবে না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 এত দ্রুত হবে কেয়ামত কত দ্রুত হবে কতক্ষণ সময় লাগবে ইসরাফিল আলী সালাতাম যাকে আল্লাহ তালা সিঙ্গা ফুকার দায়িত্ব দিয়েছেন তিনি অনেক আগে থেকে রেডি হয়ে আছেন এই ফ্রেসটাকে দায়িত্ব দেওয়া হয়েছে কেয়ামতের জন্য ফুঁ দিতে সিঙ্গায় ফুঁ দেওয়ার জন্য। তিনি ফুঁ দেওয়ার জন্য রেডি হয়ে আসেন সিঙ্গা ওনার মুখে ঢুকানো আছে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 এক বিশাল ব্যাপার ঘটে যাবে সমস্ত কিছু না। হঠাৎ করে সংগঠিত হয়ে যাবে বাগতা হঠাৎ করে আর তারা আপনাকে বারবারে জিজ্ঞেস করে ইয়াস আলু হাফিউন আনহা তারা মনে করে আপনি বোধহয় জানেন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 গ্যাস করা সম্ভব প্রশ্নই আসে যেটা আল্লাহর রসুল সাল্লাহম পক্ষে আন্দাজ অনুমান করা সম্ভব নি এখনকার একজন আলেম কি করে সেটা বলবে কাজে এই প্রশ্ন করাটাই বাতুলতা ছাড়া কিছু নয় অবান্তর প্রশ্ন এটা করা ঠিক নয় বরঞ্চকে আমাকে ভয় দিলে আল্লাহর ভয় নিয়ে আসা সেজন্য আমলের দিকে উৎসাহিত হওয়া মনোযোগ দেওয়া ওটা হচ্ছে আসল জিনিস আল্লাহতালা কে আমাদের খবরটা শুধু ওনার হাতে রেখেছেন আরো কয়েকটা জিনিস আল্লাহ তালার কাছে রেখেছেন কাউকে জানতে দেন না সেটা সুরা লোকমানের ৩৪ নম্বর আয়াতে তিনি এর সাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা কাছে একমাত্র আছে কে আমাদের জ্ঞান খবর কয় তারিখে হবে কখন হবে কোন বছর হবে ওয়াইজল আর বৃষ্টি কখন হবে সেটাও আল্লাহ তালাই জানেন ওয় আলাম আর হাম আর গর্ভের মধ্যে কি আছে সন্তান কী জিনিস আছে এটা একমাত্র আল্লাহ তালা জানেন ওমা তাদি নপসুম মাদা তেসুবাদান আর কোনো ব্যক্তি জানে না কোনো আত্মা জানে না আগামীকাল সে কি কামাই করবে আগামীকালের দিনটা তার কেমন যাবে কী খাবে কোথায় থাকবে কিছুই সে এখনো নিশ্চিত জানে না অমা তাদ্রি নার দিন তামুদ কোন নবস জানে না যে কোন জমিনে তার মৃত্যু হবে এই পাঁচটি জিনিস শিরলোকমানের চৌত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে এই পাঁচটি বিষয় সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা লাগবে তাফশিল লাগবে আমরা ইনশাল্লাহ এখন বিরতিতে চলে যাই বিরতির পরে এই পাঁচটি জিনিসের উপরে একটু ব্যাখ্যা আমরা পেশ করব ইনশাআল্লাহ অবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মমিনো লক্ষ্য পারে না দর্শে আমার সাথে থাকুন দেখুন রিয়াজুসলে আজ সন্ধ্যা ছটায় পাপ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে Dialogue. Dialogue, dialogue discussion discussion, discussion, discussion debate. debate debate rebuttal rebuttal conclusion rebuttal. conclusion eliminate misconception about religion get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shamukh samore kal rat 9tay apono samprochar shokal 10:30tay bangladeshe peace tv bangla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 এখানে চলে আসতে পারে যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়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 বৃষ্টি আনার জন্য কেউ চেষ্টা করতে পারবে না এখন পৃথিবীতে অনেক বিজ্ঞানের অনেক উৎকর্ষ সাধন হয়েছে কোনো জায়গায় অনাবৃষ্টি হয়ে গেলে বৃষ্টিকে আরেক জায়গা থেকে ম্যাগ খেটে নিয়ে এনে ওই জায়গায় বৃষ্টি ব্যবস্থা করা যায় কি না জানি না এখন পর্যন্ত বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারেনি এটা আল্লাহ কাছে রেখে দিয়েছেন কেউ কেউ বলবেন যে কালকে বৃষ্টি হবে কিনা এটা তো আবহাওয়া দপ্তর একটু বলে দেয় এটার জ্ঞানও আছে কিছু তারা পায়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 অনেক সময় বলে যে এত জোরে এত মাইল বেগে তুফান হবে ভূমিকম্প হবে দেখা গেল সব রেডি সরকার অনেক কিছু রেডি করে রাখছে বাড়িঘর খালি করেছে পরে বলে যে না তুফানের দিকে বার্মার দিকে দিকে চলে গেছে এরকম হয়েছে তাহলে মানুষের পক্ষে যদি একটু সামান্য খুব কাছাকাছি সময় তারা কিছু বলতে পারে কিন্তু সব বলতে পারে না আর বৃষ্টিতে তারা আনতেই পারে না তারপরে তিন নম্বরে আল্লাহ তালা বলেছেন অয় আলমাফিল আর হাম গর্বের মধ্যে যা কিছু আছে সেটা আল্লাহ আল্লাহতালা জানেন আর কেউ জানে না এটা এখন কেউ কেউ বলবেন যে আজকালিং এর ব্যবস্থা আছে স্ক্যান করলে বুঝা যায় ছেলে হবে না মেয়ে হবে তো শুধু আল্লাহ জানেন কারণ জানে আগে জমানা জানত না এখন জেনে ফেলে এই যুক্তি যে নিয়ে আসবেন সেটা হচ্ছে যে মানুষ কবে জানে অনেক পরে জানে ভ্রূণের একটা পর্যায়ে আসার পরে মানুষ জানে তার আগে জানে না আল্লাহ তালা তার আগে জানেন অনেক আগে থেকে জানেন এক নম্বর দুই নম্বর মানুষ যখন জানে কতটুকু জানে সে ছেলে না মেয়ে এর চেয়ে বেশি কতটুকু জানে কতটুকু সুস্থ হবে কতটুকু অসুস্থ হবে এটা পরিষ্কার জানে না ইদানিং কিসে কিছু জানে যে এটা ডিজাবল হতে পারে কিনা বাচ্চাটা না সুস্থ হবে তারপরেও খুব সীমিত জ্ঞান তাদের অনেক তারা বলে এই বাচ্চাটা ডিজাবল হবে পরে দেখা যায় ঠিকই না ভালো সুস্থ বাচ্চা জন্ম নিয়েছে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 এ নেকার হবে না গুনাগার হবে তা কি জানে এ বড় ডিগ্রি নেবে বিশাল কিছু হবে নাকি রিক্সা চালাবে তা কি জানে কিছু জানে না আল্লাহ এই লোকটা যা কিছু হবে সব আল্লাহ তালা জানেন মানুষ যদি ছেলে মেয়ে হবে কি না এতটুকুন জানেন তো এটা কোনো কিছুই হলো না তাও অনেক পরে তারা জানতে পেরেছে সামান্য বিষয় এরপরে আগামী কালকে কি আর্ন করবে এটা তো কেউ জানে না আগামীকালকে তাক সেবাদান কি অর্জন করবে কি কামাই করবে অফিসে গিয়ে শুনল যে আজকে তার চাকরিটা চলে গেছে আগামীকালকে তার ব্যবসায় কত টাকা লাভ হবে কোনো ব্যবসায়ী বলতে পারে নিশ্চিত হতে পারে পাঁচ টাকা হতে পারে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ তালে ভালো জানে কী খাবে আগামীকালকে কেউ বলতে পারে না এরপরে শেষটা অমাতির না শুনবি আই আর কোন লোকই জানে না কোন জায়গায় তার মৃত্যু হবে কোন জমিনে তার মৃত্যু হবে এবং এই ব্যাপারে অনেক ঘটনা আপনারা নিজেরা দেখেছেন এক জায়গায় বেড়াইতে এসেছে সেখানে তার মৃত্যু আল্লাহ আল্লাহতালা এই যে ফয়সলা করে রেখেছেন এটা কেউ বলতে পারবে না আগাম এই আমরা আল্লাহ তালার এই জ্ঞানের পরিধি চিন্তা করি আর আমরা যে কত কম জানি আর যেগুলো আল্লাহ রেখে দিয়েছেন সেগুলো হঠাৎ করে ঘটবে এরকম মৃত্যু হঠাৎ করে চলে আসে কেয়ামত হঠাৎ করে চলে আসবে এগুলোর জন্য প্রস্তুত থাকা জিব্রাইল আলাহ সালাতসালাম জিজ্ঞেস করলেন মানুষের সুরত ধরে উম্মতকে জানানোর জন্য ইয়ারাসুল আল্লাহ কেয়ামত কবে হবে তিনি কি বললেন মাল মাস উল আল আমিনা সাহল যাকে জিজ্ঞেস করা হয় তিনি বেশি জানেন না যে ব্যক্তি জিজ্ঞেস করে তার চেয়ে আচ্ছা আপনার থেকে আমি বেশি কিছু জানি না আপনি যেরকম জানেন না আমিও জানি না তখন জিজ্ঞেস করা তিনি বললেন যে কিছু লক্ষণ বলে দেন হ্যাঁ কোরআন এবং হাদিফে কিছু লক্ষণে কথা এসেছে বিশেষ করে হাদী শরীফে আমারাতামতের আলামতগুলো এসেছে কিছু কিছু এগুলো আল্লাহ দেখাবেন কেমতের আগে কিন্তু সেগুলো দীর্ঘ সময় ধরে চলবে কিছু অনেক আগে আসবে কিছু একদম কাছাকাছি সময় আসবে হাদিসে জিবরিলি তিনি জিজ্ঞেস করলেন যে কিছু আলামত বলেন তখন তিনি বলেছিলেন আন তালেদাল আমাতব্বা তাহা অথবা কোনো রব্বাহা যে একটা কৃত দাসী তার প্যার থেকে যে সন্তান প্রসব করবে সে তার মালিক হয়ে যাবে অর্থাৎ সে লোক অনেক কিছু হয়ে যাবে যে মার তুলনায় সন্তানের মনে হয় যেন সন্তান হয়ে গেছে মায়ের গার্ডিয়ান উল্টো হয়ে গেছে আর দেখতে পাবে ও আন তার আল ফা তাহলে ওরা তাহলে আল তার ইয়া আশা ইয়ে তালুনাফিল বুনিয়ান আর দেখতে পাবে যারা খালি পায়ে চলে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 বাকি যেগুলো একদম কাছের গুলো সেগুলো আমাদের সামনে এখন আসেনি পরবর্তী পর্যায়ে আসবে দর্শক তে তেয়ামাতের সংক্রান্ত বিষয়ের এই যে আলোচনা এখানে শেষ হয়ে যাবে দেখি আপনাদের নিতে পারি কিনা ইনশাল্লাহ সালাম আলাইকুম আবরকাল আসসালামতুল্লাহ আপনি এর আগের এপিসোডে বলেছিলেন যে কিয়মতে যে সাত প্রকার ব্যক্তি আরও ছায়া পাবে তার মধ্যে শহীদের কথা বলা হয়নি কেন ওকে শহীদের কথা বলা হয়নি কেন আর ছায়া পাবে তারা শহীদদের মর্যাদা এই সাত শ্রেণী লোকের চেয়ে আরও বেশি নবীদের পরে সিদ্দিকীদের মর্যাদা সিদ্দিকীদের পরে সুহাদাদের মর্যাদা কাজেই তাদের মর্যাদা এর চেয়ে আরও বেশি তারা এই ছায়া সহ আরও কিছু পেতে পারে কিন্তু যারা এই কোয়ালিটি এই পর্যায়ে যাবেন না তাদের মধ্যে লোকও আল্লাহ তালার করবত হাসিল করবেন সেই জন্য ওই সাত কিসেমের লোক ওখানে এসেছে এছাড়াও মাঝে মধ্যে অন্যান্য আরও দি একটা গ্রুপের কথাও এসেছে তো কোনো কোন সময় যখন একটা হাদিসে বলা হয় যে এই লোকগুলো জায়গা পাবে তার অর্থে এই নয় যে তারা ছাড়া আর কেউ জায়গা পাবে না আরও কিছু হতে পারে সেটা আল্লাহ তালার এলেমের মধ্যে আছেন সিদ্ধিকেন্দ্র হতে পারেন সুহাদারা হতে পারেন যেহেতু তাদের মর্যাদা সম্পর্কে অন্যান্য হাদিস সুস্পষ্টভাবে আছে আর বলা দরকার নেই সেই আল্লাহ তালা সেখানে আর সেটা উল্লেখ করেননি কারণ তাদের মর্যাদা এত হাই এত বেশি আল্লাহ আলম তো একটা হাদিস দেখলাম যে যে তিনি দার্জালকে দেখেছেন একটা জায়গায় গিয়েছিল ভ্রমণ করতে এবং সেখানে তিনি তার সঙ্গে কথা বললেন এবং দার্জাল বলল অতি শীঘ্রই আমি তোমাদের কাছে আসব। কিছু নিদর্শন তিনি বললেন এবং রসুল সাল্লাহ সাল্লামের কাছে এটা বলা হলো এবং তিনি বললেন আমি যে স্বপ্নটা দেখেছি সেটা তোমার সঙ্গে মিলে গেছে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 ওই সময় আমাদের করণীয় কি তার থেকে আমাদের কিভাবে পানা চাইতে হবে আল্লাহ ফিতনাথি দাজ্জাল এই দোয়া তিনি শিখিয়েছে যে আল্লাহ দাজ্জালে ফিতনা থেকে আপনার কাছে পানা চাই ওইটার দিকে আমাদের ফোকাস করতে হবে দোয়ার মধ্যে সবসময় যে আল্লাহ দাজ্জালে ফিতনা থেকে পানা চাই এটা আমাদের ডিউটি কোথায় আছে ওইটা আমরা চেষ্টা করে খুঁজে বের করতে পারবো না আল্লাহ আলম আমাদের সেশনটি এখানে শেষ হয়ে গেল ইনশাআল্লাহ আমরা পরবর্তী সেশন এই হাজিসের বিষয়ের উপরে ধারাবাহিক যে আলোচনা আপনারা পরবর্তী সেশন শুনতে পারবেন্লাহি তফিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ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 प्रति शनिवार रत साढ़े सात पुनः सम्प्रचार सकाल साढ़े नटाय बांगलेशे बीस टी बांगल्ए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 शांलाम अवदान समाज शांतिष्ठाएस आज रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सार्लाशेटी